আমরা কয়েকজন প্রফেশনাল অ্যানিমেটর যাদের লক্ষ্য কোরআনের শিক্ষাকে পৃথিবীর সব মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া একেবারে ফ্রি এবং স্টেট অব দি আর্ট দরকার শুধুমাত্র ইন্টারনেট কানেকশনের আমাদের একটি কোর্স রয়েছে যেটার মাধ্যমে যে কেউই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কোরআন ও সালাদ বুঝে পড়তে শিখবে এখানে অ্যানিমেশনটি তৈরি করা তিন মিনিটের ভিডিও সিরিজে আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমির সম্পূর্ণ কোরআন শেখার কোর্সটি রয়েছে মূল কোর্সটি তৈরি করতে প্রায় বিশ বছর সময় লেগেছে এবং শত শত স্কুলে এটা ইতিমধ্যে শেখানো হচ্ছে এই কোর্সটি তৈরি করেছেন ড আব্দুল আজিজ যিনি আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা পৃথিবীর বিভিন্ন ভাষায় এই কোর্সটি অনুবাদিত হয়েছে তবে প্রথমবারের মতো এই কোর্সটি পৃথিবীর সব মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সেটাও সম্পূর্ণ ফ্রি এবং চমৎকার সব অ্যানিমেশনের মাধ্যমে যাতে সবাই কোরআন বুঝে পড়তে শিখে সাথে সালাত এবং দোয়াগুলোও আমাদের উদ্দেশ্য লক্ষ লক্ষ মানুষ নয় বরং কোটি কোটি মানুষের কাছে পৌঁছানো যেহেতু কোর্সটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত আমরা চাই লক্ষ কোটি মানুষ এই কোর্স থেকে উপকৃত হোক কোর্সটি যেহেতু ফ্রি এটি তৈরিতে যে খরচ হয় সেটি সম্পূর্ণ আসে ডোনেশন থেকে আমাদের চ্যানেলে ইতিমধ্যে যে ভিডিওগুলো রিলিজ দিয়েছি সেগুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে এবং আপনিও উপকৃত হতে পারেন তাই যদি সুযোগ থাকে প্লিজ এগিয়ে আসুন ইনশাআল্লাহ এটা আপনার জন্য সাবগায়ে জাড়িয়ার উৎসাহ হবে আপনি আপনার প্রিয়জন এবং পৃথিবীর লাখো কোটি মানুষ এই কোর্সটি শিখতে পারবে যতদিন ইন্টারনেট রয়েছে আর পুরো কোর্সটি তৈরি হয়ে গেলে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে মানুষ এটি শিখতে পারবে দরকার শুধুমাত্র ইন্টারনেট কানেকশনের চিন্তা করে দেখুন এমন একটা পৃথিবী যেখানে সবাই কোরআন বুঝে পড়তে পারে যেখানে কেউ নামাজ পড়তে যখন দাঁড়ায় তার সবগুলো শব্দ সে বুঝে পড়ে ইনশাআল্লাহ আপনার এবং আমাদের চেষ্টা এটা করা সম্ভব মনে রাখবেন আমাদের উদ্দেশ্য আর্থিকভাবে লাভবান হওয়া নয় বরং মানুষের জন্য সেবা করা চলুন কোরআনের এই শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করে দেয় একেবারে ফ্রি এবং স্টেট অব দি আর্ট আল্লাহ যেন আমাদের এই কাজকে কবুল করে নেন